এই হবে জীবন কথা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 সাধারণভাবে গাজওয়া হলো সেসব যুদ্ধ বা অভিযান যেগুলিতে রসুল্লাহ সাল্লা আলী আসালাম সরাসরি অংশ নিয়েছেন আর সারিয়া হল সেসব অভিযান যেগুলোতে রসুল আলী আসালাম অংশ নেননি তবে উদ্দেশ্যের বিচারে এই গাজওয়া এবং সারিয়াগুলোকে অনেক ভাগে ভাগ করা যায় কিছু অভিযানের উদ্দেশ্য ছিল সামরিক শক্তির প্রদর্শনের মাধ্যমে শত্রুদের অন্তরে ভয় সৃষ্টি করা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 কোন কোন তিনি সামান্য সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করেছেন সারিয়াগুলো এই কৌশল বাস্তবায়নে ভূমিকা রেখেছিল তৃতীয় ভাগে আমরা আলোচনা করব কাবেন আশরাফের হত্যাকাণ্ড নিয়ে এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় আল এখতিয়াল বা গুপ্ত হত্যা এই অপারেশনটি অন্যান্য গাজুয়া বা সারিয়ার মতো ছিল না কারণ এখানে খুব প্রভাবশালী একজনকে গোপনে হত্যা করা হয়েছিল যে কিনা একাধারে একজন মিডিয়া ব্যক্তিত্ব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 তাকে মারতে মারতে তারা মেরেই ফেললো। এর জের ধরে নিহত মুসলিম ব্যক্তির গোত্রের সাথে বন কায়নুকার মারামারি বেঁধে গেল এই সংবাদ তাৎক্ষণিকভাবে প্রেরণ করা হলে তিনি মুহাজির ও আনসারদের সমন্বয়ে সেনাদল প্রস্তুত করে অভিযানে নামলেন মদিনার অস্থায়ী গভর্নর ছিলেন আবুল্লুবা ইবিনাল মনজির রদিল্লা আনহু রসুল্লা সাল্লু আলহিউস্লাম তাদের দুর্গ আক্রমণ করে অবরোধ করলেন তাদের জানিয়ে দিলেন তাদের এই কাজের জন্য তাদের সাথে চুক্তি বাতিল হয়ে গেছে পনেরো দিনের জন্য তাদের দুর্গ অবরোধ করে রাখা হলো। আর এই ইহুদিরা যারা কিনা দুদিন আগেও নিজেদের যুদ্ধ ক্ষমতা নিয়ে আস্ফালন করে বলেছিল আমাদের সাথে যুদ্ধ করতে আসলেই টের পাবে সত্যিকারের যোদ্ধা কাকে বলে সেই একই বনকাইনকাকে যখন অবরোধ করা হলো তখন তারা দুর্গের মধ্যে ভয়ে কেঁপে অস্থির উপায় না দেখে তারা আত্মসমর্পণ করতেও রাজি হয়ে গেল কোন প্রতিরোধ গড়ল না রসলাস আলিহাস্লাম আল মুনজিরাকে আদেশ দিলেন বনু কায়নকার মিত্র ও বন্ধু মুনাফিকদের নেতা আব্দুল্লাহ আবদুল্লাহ উবাই এই দৃশ্য দেখে খুব কষ্ট পাচ্ছিল ইহুদিদের করুণ পরাজয়ের দৃশ্য তাকে খুব পীড়া ছিল। সে রসল্লাহ সাল্লু আলিহাস্লামের সাহাবি আল মঞ্জিরকে আদেশে সরে বলল মঞ্জির ছেড়ে দেওয়াদের মনজির বললেন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 অনুনয় বিনয় করতে লাগলো বলল আমার মিত্রদের প্রতি একটি সদয় হন ইয়া রসুল্লাহ রসুল্লাহ আলহাম কোন সাড়া দিলেন না উবাই দ্বিতীয়বার একই কথা বলল আমার মিত্রদের প্রতি সদয় হন আপনার দোহাই লাগে রসুল্লাহ সাল্লু আলহাম পেছনে ফিরলেন কিন্তু এবারও কোনো সাড়া দিলেন না ইবেন উবাই মরিয়া হয়ে উঠল সে রসুল্লাহ সাল্লু আলহিহাস্লামের পকেটে আর বর্মের ভেতরে হাত ঢুকিয়ে দিল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 বনুকায়নুকার লোকজন এ যাত্রায় বেঁচে গেল মদিনা থেকে বের হয়ে শামের দিকে অর্থাৎ সিরিয়ার দিকে যাত্রা করল যাত্রার তদারকতা ছিলেন উবাদ সামিত রানহ মদিনা থেকে বেরোবার আগে তাদের কাছ থেকে যুদ্ধের গণিমত হিসেবে টাকা নেওয়া হয় এই টাকা মুসলিমদের মাঝে বন্টন করে দেওয়া হয় এখন বনুকায়নুকার অভিযান থেকে আমরা কি কি শিক্ষা পাই প্রথমত বিচক্ষণতা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 ইসলাম কিছু মানুষকে আপন করে কিছু মানুষকে করে পর জাহিলিয়াতে ইহুদিরা উবাদার বন্ধ হলেও ইসলাম গ্রহণের পর তারা উবাদার শত্রুতে পরিণত হয় ইসলাম বন্ধুত্ব আনুগত্য এবং মিত্রতার নতুন সংজ্ঞা শেখায় এই ঘটনায় কোরআনের আয়াত নাজিল হয় মনূতি হুদর অউলিয় বাবুহুম অগু ওত হুম ইন্হ ইন্হু ইহ দিল কৌমিম ফ্লী নী কুবিহী মর বুইউ يقولون نخشى নকশন يقولون تصيبنا বনদ হে মান্দার লোকেরা তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদের নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না এরা নিজেরা সবসময়ই একে অপরের বন্ধু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 আয়াতের বাকি অংশে আল্লাহ বলেন তিনি মুমিনদের বিজয় দেবেন এর ফলে মুনাফিকদের প্রভু আর হবি কম লুহম ফসবু খু হ দীন আনুময়ী অর্দমিং খুম দিন ফ সৌফ চিল্ল হু বিক বসতি হু বিপৌমিউিব্বু হুমু হিব্বহ আদিলতি মুল মুিরুজিদূন ফি সবি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 এই রাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী ভীষণ ছিল আর তাই শুরু থেকেই এই রাষ্ট্রকে সার্বক্ষণিক সামরিক তৎপরতায় ব্যস্ত থাকতে হয়েছে এই রাষ্ট্র সত্যিকার অর্থেই মুসলিমদের একটি স্বাধীন রাষ্ট্র ছিল এই রাষ্ট্রের প্রধান ছিলেন আল্লাহ রসুলসাল্লু আলি ওয়াসাল্লাম এবং তারপরে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন একে একে চারজন খলিফা আবু বকর অমার ওসমান এবং আলী রাদেল আনহম তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না তারা কোন পরাশক্তির তোয়াক্কা করতেন না বহিজক্তের চাপ বা হুমকির সামনে তারা কখনো মাথা নথ করেননি আল্লাহকে ভয় করে তারা দিয়ে মুসলিম ও অমুসলিমদের শাসন করেছেন আর তাই তাদের রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় খিলাফায় রাশিদা অর্থাৎ নবের পদ্ধতিতে এই চারজন খলিফা শাসন করেছেন পরবর্তীতে যারা এসেছেন তারা প্রায় সবাই মুসলিমদের বৈধ খলিফা ছিলেন তবে তাদের শাসন ব্যবস্থায় কম বেশি ত্রুটি বিচ্ছুতি ছিল এবং তাদের কেউ কেউ ছিলেন ন্যপরায়ণ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 এই অভিযানগুলোর আলোচনা থেকে আমরা কখনো কখনো কিছু তথ্য জানব কখনো কিছু ঘটনা কিছু সাহাবিদের আর শিক্ষা আহরণ করব এবং লাভ করব। প্রথম অভিযান অভিযান। গাজওয়া কুদরের বদরযুদ্ধের মাত্র সাত দিন পরেই এই অভিযান সংঘটিত হয় এ থেকে বোঝা যায় আল্লাহ রসুমসাল আলহি ওয়াসাল্লাম কতটা তৎপর ছিলেন মদিনা নিরাপত্তার ব্যাপারে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 এই অভিযানে তেমন কোন হতাহতের ঘটনা ঘটেনি বনসালিম গোত্র পাঁচশো উঠ রেখে পালিয়ে যায় উঠগুলো মুসলিমদের মাঝে গণিমত হিসাবে ভাগ করে দেওয়া হয় প্রত্যেকের ভাগে দুটো করে উঠ পড়ে অভিযান চলাকালীন সময়ে মদিনার অস্থায়ী প্রশাসক ছিলেন সিবা ইবেন উরফুতা অথবা ইবেন উম্মে মাহতুম রাদু দ্বিতীয় অভিযান গজওয়া আসায়েক বদরের যুদ্ধে পরাজিত লজ্জা লজ্জামোচন করার জন্য কুরাইশার সিদ্ধান্ত নেয় মুসলিমদের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে এই কারণে কুরাইশ নেতা আবু সুফিয়ান মদিনার ইহুদি গোত্র বনোনাজিরের দারস্থ হয় বন নাজির গোত্রের প্রধান সাল্লাম এ বেন বাসাতেই মেহমান হিসেবে ওঠে মদিনার উপকণ্ঠে কীভাবে আক্রমণ করতে হবে সে বিষয় বিস্তর আলাপ আলোচনা হয় ইহুদিদের কাছ থেকে কুরাইশা অনেক মূল্যবান তথ্য লাভ করে আবু সুফিয়ান ঠিক করল আকস্মিক আক্রমণ করে মুসলিমদেরকে ভরকে দেবে মোদিনায় সর্বাত্মক হামলা চালানোর কোনো উদ্দেশ্য তার ছিল না কারণ তখন তার সামর্থ্যই ছিল না সে চাচ্ছিল মুসলিমদের ওপর হামলা চালিয়ে যতটুকু পারা যায় ক্ষতি সাধন করা এই উদ্দেশ্যে সে দুইশ সৈন্য নিয়ে মদিনার উপকণ্ঠে উরাইদ নামের এক স্থানে অতর্কিতে আক্রমণ করে এবং দুই জন মুসলিমকে হত্যা করে এরপর একটা খেজুর বাগানে আগুন লাগিয়ে পালিয়ে যায় এই খবর পাওয়া মাত্র ক্রোয়েশদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে রসুল্লা সাল্লাহ আলী আসাল দুইশো সৈন্য নিয়ে তাদেরকে তারা করার উদ্দেশ্যে বের হন কিন্তু আবুসফিয়ান তার সৈন্য সমেত পালিয়ে যায় দ্রুত পালাবার জন্য তারা তাদের খাবার ফেলে রেখে চলে যায় এই খাবারের নাম হচ্ছে সাউক এই খাবার ছিল এক প্রকারের গম বা বার্লি মুসলিমরা তাদের ফেলে রাখা খাবারগুলো রেখে দেয় এই কারণে এই অভিযানের নাম হচ্ছে গজওয়া আ সাউিক পাঁচ দিন ধরে মুসলিমরা তাদের তাড়া করে এবং আক্রান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য টহল দিতে থাকে অর্থাৎ সমস্ত জায়গা প্রদক্ষিণ করে বেড়ায় এই অভিযানে ক্রাইস্টদের সাথে মুসলিমদের মুখোমুখি কোন যুদ্ধ হয়নি তৃতীয় অভিযান গজওয়ায় জি এই অভিযানটিও ছিল প্রিএম টিভি স্ট্রাইক অর্থাৎ শত্রুপক্ষের হামলার জন্য বসে না থাকে আগে তাদের উপর হামলা চালানো রসল্লাহ আলিয়া গোয়েন্দা বিভাগ তথ্য লাভ করেন যে সালাবা এবং মুহারিব এই দুটি গোত্র গোত্রা আক্রমণের পরিকল্পনা করছে তিনি সাড়ে চারশো মুজাহিদের সমন্বয়ে গোত্র দুটোর হুবান নামের শত্রুপক্ষের এক লোককে গ্রেফতার করা হলো তাকে ইসলামের দাওয়াত দেয়া হলে সে মুসলিম হয়ে যায় ওদিকে রসলাস্লাহু আলী আসলামের সেনাবাহিনী আসছে খবর পেয়ে গোত্র আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে যায় এরপরও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 দাসুর দাসুরবেন আল হারিস চুপি চুপি সেখানে এলো হাতে খোলা তর বাড়ি রসুল্লাহর ওপর দাঁড়িয়ে তাকে ঘুম থেকে জাগিয়ে তুলে জিজ্ঞেস করল এই যে মুহাম্মদ কে তোমাকে এখন আমার হাত থেকে বাঁচাবে রসুল্লাহ সাল্লাসাল্লাম এই হঠাৎ আক্রমণে একটু ভরকে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে জবাব দিলেন আল্লাহ আমায় রক্ষা করবেন আর এই কথা বলার সাথে সাথে দাসুরের হাত থেকে তর পড়ে যায় সাথে সাথে রসুল্লাহসাল আলী আসালাম তর বাড়িটি নিয়ে দাসুরের সামনে দাঁড়ালেন দাসুর তোমাকে তার সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরত রসুল সে রসুল সাল্লু আলিহাস্লামের কাছে প্রাণ ভিক্ষা চাইতে থাকে আল্লাহ রসুলও তাকে মাফ করে দিলেন দাসুর এরপর মুসলিম হয়ে যায় এবং অঙ্গীকার করে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 তারা সফলভাবে কোরাইশ কাফেলা আক্রমণ করেন কাফেলার প্রহরীরা পালিয়ে যায় আর মুসলিমরা কাফেলা দখল করে নেয় অভিযানটি সংঘটি হয় আরবের কেন্দ্র নাজদ এলাকার আল বাহরান। হিজরি তৃতীয় বর্ষে পরিচালিত এই অভিযানটি সংঘটিত হয়েছিল সেই বনুসালিম গোত্রের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মুসলিমরা বদরের ইমিডিয়েটলি পরেই কুদুরায় হামলা করেছিল কিন্তু এবারও তারা পালিয়ে যায়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 এই যুদ্ধগুলো চলাকালীন সময়ে সাহাবিরা রসল সাল্লু আলহিউলামের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে পারতেন তার সাথে ভ্রমণ খাওয়া দাওয়া ঘোরাফেরা করতে করতে রসুল্লাহসাল্লুসালের অসাধারণ ব্যক্তিত্বের কত রকম পরিচয় যে সাহাবিদের সামনে ফুটে উঠত তার কোনো ইয়োত্তা নেই ফলে সাহাবিরা অনেক কিছু শিখতেও পারতেন আর এভাবেই আমরা বহু সুন্না সম্পর্কে জানতে পেরেছি তৃতীয়ত এই অভিযানগুলো মুসলিমদের জামাতবদ্ধ হয়ে থাকতে শেখায়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 মিডিয়ার যুদ্ধের মাধ্যমে একজন মানুষের মন ও মননকে দখল করা সম্ভব একজন মানুষের বিশ্বাসের প্রতি সন্দেহ ঢুকে দেয়া তার মানসিকতাকে দুর্বল করে দেয়া তাকে মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করে দেয়া ময়দানে নামার আগেই তার মনে ভয় ধরিয়ে দেয়া এর সবই সম্ভব একটি সফল মিডিয়া ক্যাম্পেইনের মাধ্যমে কাজেই মন মনন আর ময়দান এই সবকিছু নিয়েই যুদ্ধ মদিনায় কিছু লোক ছিল যারা মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধে লিপ্ত ছিল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 হাদিসের মানবিচারে এই দুটো ঘটনা শহীদ প্রমাণিত নয় তবে যার ঘটনা শহীদ সূত্রে এবং সবচেয়ে বিখ্যাত ঘটনা সে হচ্ছে বলা যেতে পারে কাফের মিডিয়ার একজন মুখপাত্র মুসলিমদের বিরুদ্ধে কথার কারণে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে কা বেবিন আল আশরাফের গুপ্ত হত্যা কাব ছিল জাতিগতভাবে আরোপ তার বাবা এক লোককে খুন করে তার গোত্র ছেড়ে পালিয়ে মোদিনায় আশ্রয় নেয় মোদিনায় বন নাজিরের এক ইহুদি মহিলাকে বিয়ে করে এবং তার গর্ভে কাবের জন্ম জাতিগতভাবে আরব হলেও ধর্মবিশ্বাসে কাব ছিল ইহুদি সে ছিল বেশ ধনী একাধারে সে ভালো কবি আর বাগপটু। আরবদের মাঝে তার বেশ সম্মান ছিল মুসলিমদের বিরুদ্ধে মিডিয়া ক্যাম্পেইনে সে ছিল সবচেয়ে সরব ইসলামের প্রতি বিদ্বেষ তৈরিতে তার ছিল সক্রিয় ভূমিকা বদরযুদ্ধে মুসলিমদের জয়ে শোকাহত কবি কিন আশ্রফ অস্ত্র হিসেবে বেছে নিল কবিতার ভাষা সে বলে বেড়াতে থাকে মহান কুরাইসদের এভাবে পরাজিত হবার চাইতে মরে যাওয়াই ভালো ছিল কবিতার মাধ্যমে সে রসুল্লাহ সাল্লু আলী আসসালাম ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সবাইকে খেপিয়ে তুলত মক্কায় গিয়ে কুরাইসদের সাথে সময় কাটাত তাদের দুঃখের সঙ্গী হত প্রতিশোধ নেবার জন্য উদ্বুদ্ধ করত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 একজন ইহুদি হিসেবে কাব ভালো করে জানত যে মুশ্রিকদের পৌতলিক ধর্মের ভিত্তি নেই। কোনও সে তাদেরকে খুশি করার জন্য তাদের ধর্মকে সঠিক বলে ফত দিল কাবিবিন আশরাফের মিডিয়া যুদ্ধের মোকাবেলায় রসুল্লাহ সাল্লু আলী আসালাম প্রথমে বেছে নিলেন এই কাজের জন্য যোগ্য সাহাবি হাসানি বিন সাবিতানহকে তিনি ছিলেন মুসলিমদের মাঝে সেরা কবি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 হাস্তানের কবিতার একটি লাইন ছিল যার বাংলা করলে এমন দাঁড়ায় তুমি তো ইতর গোলামদের কাঁদালে এবার তুমি নিজেও কাঁদো যেমন ছোট কুকুর ছোট কুকুরের জন্য চিৎকার করে কাঁদে অর্থাৎ হাস্তান খুবই তীক্ষ্ণ আর বিদ্রুপের ভাষায় কবিতা লিখে ক্যাবকে আক্রমণ করেছিলেন কাবের চরিত্র হনন করে সকলের সামনে খুব জঘন্য আর বাজে চরিত্র হিসেবে তুলে ধরছিলেন যার ফলে সে মক্কার যে বাড়িতেই আশ্রয় সে বাড়ি থেকেই তাকে বের করে দিচ্ছিল এভাবে সে মক্কা থেকে চলে আসতে বাধ্য হয় তৎকালীন আরবে কবিতাই ছিল মিডিয়া একটি তীক্ষ্ণ সাহিত্যরময় ঝাঝালো কবিতা মুহূর্তের মধ্যে পুরো আরবে ছড়িয়ে ছ অনেকটা যেভাবে আজকাল কোন লেখা ছবি বা ব্লগ পোস্ট ইন্টারনেটে ভাইরাল হয় কবিতা যেমন কাউকে সম্মান এনে দিত তেমনি এই কবিতাই ছিল কারো ইজ্জত হানি করার মুখ্য মস্ত্র আজকের দিনে মিডিয়াও সেরকম মিডিয়া মানুষকে যা বলে মানুষ তাই বিশ্বাস করে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 তা সফল হলো। কাব মুসলিমদের হাতের নাগালে মদিনার সনদকে লঙ্ঘন করার জন্য যা যা যথেষ্ট তার সবই কাব করেছে সে আল্লাহ রুসাল্লের অবমাননা করেছে মুসলিমদের ব্যঙ্গ করেছে মুসলিম নারীদের নিয়ে আজে বাজে কবিতা লিখেছে এর প্রত্যেকটি সনদ লঙ্ঘন করার জন্য যথেষ্ট ছিল আর মুসলিমদের বিরুদ্ধে কুরাইসে যুদ্ধ করতে উৎসাহ প্রদানের এর ফলে সে একটি সামরিক লক্ষ্য পরিণত হল তাকে হত্যা করার জন্য আর কোনো বাধা না। আর তাই রসুল্লাহ সাল্লাহ আলী তাকে পুরোপুরি দমন করার জন্য দ্বিতীয় কৌশল হাতে নিলেন ঘটনাটা ইমাম বুখারি রহিমাহুল্লাহ একাধিক সূত্রে বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তার সাহাবিতে জিজ্ঞেস করলেন আল্লাহ ও তা রসুলের ক্ষতি করেছে যে পাপিষ্ঠ সেই কিন আশরাফের হাত থেকে আমাদের মুক্তি দিতে পারে এমন কে আছে এগিয়ে এলেন আনসারী সাহাবি মুহাম্মদ বিন মাসলামা রাদ আনহু বললেন আল্লাহ রসুল আপনি কি চান আমি তাকে হত্যা করি হ্যাঁ চাই তাহলে আমাকে কিছু মিথ্যা কথা বলার অনুমতি দিন রসুল্লাহ আলী বললেন ঠিক আছে যা তুমি ভালো মনে করো বলো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 বিন হুম, তার শেষ আমি দেখেই ছাড়ব কিন্তু যেহেতু এখন তাকে মেনে চলেছি এখনই তার সঙ্গ ত্যাগ করা ঠিক হবে না সে যাই হোক আমি তোমার কাছে কিছু খাবার ধার চাই এই ধরো দু এক ওয়াস্তা খোলেই চলবে গাব বলল ঠিক আছে কিছু একটা বন্ধক রাখো আমার কাছে কি চাহ তুমি তোমাদের নারীদের বন্ধক রাখো গাব প্রস্তাব করল কি যে বল তুমি এটা কি হয়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 দিনটি ছিল তৃতীয় হিস্ত্রী চোদ্দই রবিউলা রসুল্লাহ আলী ওয়াস্লাম তাদেরকে বাকিয়াল গার্কাত পর্যন্ত এগিয়ে দিলেন তাদের মিশন সফল হবার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন আবুন আইলা কাবের বাসায় এসে তাকে ডাক দিলেন কাব তখন সবে মাত্র বিয়ে করেছে তার সদ্যবিবাহিতের স্ত্রী রাতের অন্ধকারে আবুন আইলার ডাক শুনে ভয় পেয়ে গেল স্বামীকে বলল কোথায় যাচ্ছ তুমি কাব বলল আমার ভাই আবুন আইলা আমাকে ডাকছে সে বলল তুমি যেও না মনে হলো এই কণ্ঠস্বর থেকে যেন রক্ত ঝরে পড়ছে আরে না তুমি কোন চিন্তাই করো ও আমার ভাই আবু না যার পৌরুষ আছে সে বর্ষার লড়াই সারা দিতেও ভয় করে না বুঝলে নতুন স্ত্রীর কাছে নিজেকে বিশেষ কিছু একটা প্রমাণ করতে গিয়ে কাব নিচে নেমে এল নীচে সাহাবিরা দাঁড়িয়েছিলেন তাকে প্রস্তাব দিলেন কাব এক কাজ করে চলো আজও ঘাটির দিকে যাই কাব রাজি হল তারা তাকে দুর্গ থেকে সরিয়ে দূরে নিতে চাচ্ছিলেন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 সাথে সাথে দুর্গের আলো চলে উঠল মোহাম্মদিন মাসলামা রজিয়াল আনহু বুঝলেন সময় কম একটা ছুরি বের করে কাবের তল পেটে সজরে চালিয়ে দিলেন কাব শেষ হয়ে গেল সবাই চলে এলেন ধস্তাধস্তির সময় এলোপাতারি তরবারি চালনার ফলে পাঁচ জনের মধ্যে একজন আহত হয়েছিলেন তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল তাকে কোলে করে মদিনা নিয়ে আসতে হয় মদিনার উপকণ্ঠে পৌঁছেই তারা দেখা পেলেন রসুল্লাহর রসুল্লা সাল্ল মিশনের সাফল্য দেখে বললেন এই মুখগুলো উজ্জ্বল হোক আর তারাও বললেন আপনার চেহারা উজ্জ্বল হোক ইয়া রসুল এগিয়ে এসে আহত ক্ষতস্থানে হাত রাখলেন সঙ্গে সঙ্গে তিনি আগের মতো সুস্থ হয়ে গেলেন এখন কাবিবেন আশ্রফের হত্যা থেকে আমরা কি কি শিক্ষা পাই কয়েকটা পয়েন্টে আলোচনা করা যাকি আল্লাহ এক নম্বর পয়েন্ট সাহাবিদের নিবেদিত আত্মা রসুল্লাহ সাল আলহামের যে কোনো আদেশ সাহাবিরা খুব গুরুত্বের সাথে গ্রহণ করতেন কাবিবিন আশরাফকে হত্যা দায়িত্ব নেয়ার পর মোহাম্মদিন মাসলামা দুশ্চিন্তায় তিন দিন কিছু খেতেই পারেননি এই খবর রসুল্লাহ কাছে পৌঁছলে তিনি বললেন মোহাম্মদ বিন মাসলামা কি হয়েছে তোমার তিনি জবাব দিলেন হে আল্লাহ রসুল আমি তো আপনাকে কথা দিয়েছি কিন্তু জানি না সে কথা আমি রাখতে পারব কিনা মোহাম্মদ বিন মাসলামা খুবই উদ্বিগ্ন ছিলেন ভয় পাচ্ছিলেন এমনটা নয় বরং রসুল্লাহ সাল্লাহ আলহিউস্লামের দেয়া মিশন সফলতার সাথে সম্পন্ন করতে পারবেন কি না তা নিয়ে চিন্তিত ছিলেন চিন্তায় উদ্বেগে তিন দিনের জন্য খাওয়া দাওয়া বন্ধই হয়ে যায় এটাই বলে দেয় সাহাবিরা তাদের কাজের ব্যাপারে কতটা নিবেদিত ছিলেন তারা রসুল্লাহ সাল্লু আলহিমের কোন আদেশকে হালকাভাবে নিতেন না যদি কথা দিতেন তবে সেটা করেই ছাড়তেন রসুল্লাহ সাল্লু আলিহাস্লাম তাকে শান্ত ও নির্ভর করতে বললেন তুমি তোমার সাধ্যের মধ্যে সর্বোচ্চটা করো। ফলাফল আল্লাহর হাতে অর্থাৎ তিনি বলছেন তুমি সাধ্যের সবটুকু ঢেলে দাও তাহলেই আল্লাহ আজ তাজাল তোমার আমলকে কবুল করবেন তোমার কাজের পরিণতির জন্য তুমি দায়ী থাকবে না দায়ী থাকবে কেবল সাধ্যের সবটুকুদের চেষ্টা করেছ কিনা সেই ব্যাপারে এর ফলাফল যা হবার সেটাই হবে কাজেই ভালো কাজে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে চাই করি না কেন ছোট হোক বা বড় হোক যেন তেনভাবে না করে সুন্দর ও সুচারুরূপে করা যাই এবং একই সাথে দরকার নিজেদের করা প্রতিজ্ঞা পূর্ণ করার ব্যাপারে সচেষ্ট হওয়া কথা না রাখা মুনাফিকদের লক্ষণ পয়েন্ট ঘটনার প্রতিক্রিয়া আবু দাওদের একটি বর্ণনা অনুসারে এই ঘটনার পর ইহুদি এবং মুশ্রিকরা খুব ভয় পেয়ে যায় তারা পরদিন সকালে এসে রসুল্লাহর কাছে এসে বলে গতকাল রাতে আমাদের নেতাকে হত্যা করা হয়েছে তখন রসুল্লাহ সাল্ল আলী ওয়াস্লাম তাদেরকে কাবকে কেন হত্যা করা হয়েছে সে কথা উল্লেখ করেন এরপর তাদের সাথে কৃত চুক্তি নবায়ন করেন বা তাদেরকে একটি অঙ্গীকার নামা লিখে নিয়ে আসতে বলেন যেখানে তারা এই ধরনের কাজ দ্বিতীয়বার না করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ হয় পয়েন্ট হত্যার কারণ। কাবকে কোন পন্থায় এবং কেন হত্যা করা হয়েছিল সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে শাইক এবেন তাইমিয়া রহমাউল্লাহ বিখ্যাত আসারিম আল মাসুল আল শাতিমীর রসুল কিতাবে আল ওয়াকিদের একটি বর্ণায় এসেছে সেখানে বলা হয়েছে। পরদিন সকালে ইহুদিরা মুশ্রিকদের সাথে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের কাছে এসে বলল আমাদের নেতাকে গত রাতে গুপ্ত হত্যা করা হয়েছে অথচ আমরা জানি সে কোনো অপরাধ করেনি তখন রসুল আলী আসলাম তাদেরকে বললেন যদি সে অন্যদের মতো চুপ থাকত তাহলে তাকে হত্যা করা হতো না কিন্তু সে আমাদের কষ্ট দিয়েছে তার কবিতার মাধ্যমে আমাদের ব্যঙ্গ করেছে তোমাদের মধ্যে কেউ যদি একই রকম কাজ করে তাহলে তর দিয়েই আমরা তার সাথে বোঝাপড়া করব।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 আমাদের আপত্তি মন নিয়ে ইহুদিরা তাদের হীন মন মানসিকতার জন্যই মোহাম্মদ সাল এবং মুসলিমদের নামে কটুক্তি করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ধোকা দেয় তাদের পরিচয় নয় বরং তাদের কাজী তাদেরকে মুসলিমদের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করায় ছয় নম্বর পয়েন্ট সব যুদ্ধ ময়দানে হয় না অনেক সময় গুপ্ত হত্যার মাধ্যমে আল্লাহর দুঃশ্মদের অনেক বেশি ক্ষতি করা সম্ভব কাবিমিনাল আশ্বাসের ক্ষেত্রে তাই হয়েছে তাকে গুপ্ত হত্যা করা হয়েছে অনেকে মনে করেন ইসলাম বিদেশীদের মিডিয়া প্রোপাকাণ্ডার জবাব কেবল মিডিয়া দিয়েই দিতে হবে কিন্তু আমরা দেখেছি আল্লা রসুল হাসান আলী হাসানকে দিয়ে যেমন আশ্রফকে মিডিয়ার ময়দানে মোকাবেলা করেছেন তেমনি তিনি মোহাম্মদ মাসলামাকে পাঠিয়েছেন তাকে হত্যা করার জন্য আল্লাহ রসুলকে গালি দেওয়া কুফরি আর এই কাজের শাস্তি হল মৃত্যুদণ্ড আমাদের আজকের পর্ব শেষ করব আমরা দুটো বিয়ের ঘটনা দিয়ে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 এরপর তিনি গেলেন আবু বাকর কাছে আবুবকর তার প্রস্তাবের জবাবে হ্যাঁ না কিছুই বললেন না ওমার আরও রেগে গেলেন এর কিছুদিন পর আল্লাহ পাঠিয়ে হাফসাকে বিয়ে করে নেন হাফসা এভাবে হয়ে গেলেন ওম মাহাদ মিনেন্দের একজন তখন আবুবকর এসে উমারকে বললেন তুমি নিশ্চয়ই আমার উপর রাগ করেছিলে কারণ আমি তোমাকে হ্যাঁ না কিছুই বলিনি তাই না ওমার বললেন হ্যাঁ তাই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 যোগ্য পাত্র পেলে তারা নিজেরাই নিজেদের মেয়ের বিয়ের প্রস্তাব তুলতেন এ নিয়ে তাদের মধ্যে কোন রকম অহংবোধ বা অযথা সংকোচ কাজ করত না দ্বিতীয় বিয়ের ঘটনাটি হচ্ছে রসুল্লামা সাথে আলী রানহর বিয়ে ঘটনাটা বেশ মজার আলী রাসী ছিল সেই দাসী জানতে পারলেন ফাতিমা রানহর বিয়ের প্রস্তাব আসছে সেই দাসী তখন আলীকে বললেন আপনি কি জানেন ফাতিমার জন্য বিয়ের প্রস্তাব আসছে আলি বললেন না জানি না তো দাসী তখন বললেন হ্যাঁ ওনার জন্য বিয়ের প্রস্তাব এসেছে আপনি কি নবিজির কাছে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছেন না আলী তখন যুবক হাতে তার অর্থ করে নেই বললে চলে আলীর দেল বললেন আমি কিভাবে বিয়ে করব আমার তো টাকা পয়সা কিছুই নেই কিন্তু আলীর সেই দাসী আলীকে চাপাচাপি করলেন বললেন আপনি যদি নবিজির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান দেখবেন উনি ঠিকই আপনার কাছে মেয়েকে বিয়ে দেবেন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 বিয়ে উপলক্ষে গিফট দিলেন কিছু ভেলভেট রান্নার কিছু সামগ্রী আর ইস্কির ঘাস দিয়ে ভর্তি একটা সুগন্ধি বালিশ ব্যাস এতটুকুই রসল নিজে যেমন অনারম্বর জীবনযাপন করতেন তেমনি নিজ পরিবারকেও সাদামাটা জীবনযাপনে উৎসাহ দিতেন আলী আর ফাতিমার সংসার ছিল সাদা সংসার বিলাসিতা তাদের জীবনে কখনোই ছিল না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 তিনি চাইলেই একটা দাস তার মেয়ে আর তার মেয়ের স্বামীর কাজের সুবিধার জন্য দিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি মসজিদের ক্ষুধার্ত মানুষগুলোর কষ্টের কথা আগে ভেবেছেন আলী আর ফাতিমার কষ্ট হচ্ছিল সত্যি কিন্তু অন্তত তারা না ছিলেন না আল্লাহ রসুল সাল্লাহু আলহি আসাল্লাম এভাবেই ইনসাফ শিক্ষা দিয়েছেন নিজে সাদা সিদে জীবনযাপন করেছেন নিজের পরিবারের জন্য তাই চেয়েছেন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 পরবর্তী পর্বে আমরা ইনশাআল্লাহ উহুদের যুদ্ধ নিয়ে আলোচনা على করব ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রেইঞ্জ অফ মিডিয়ার অন্যান্য www.youtube.com/